يا رجائي يا رجائي يا رجائي الحمد لوليه وصلاة لأهلها أما بعد شماني تو اپس تھیتی أمرأة اخن جانبو كي باب حضرت جبرايل علیه السلام اما در كي شنقره په دينير موليك بشه گلو شکر ديه چن مسلم شريف بولنی تو هيا چه حضرت عمر رضي الله عنه بولن أمرأة ایک دن رسول الله صل الله علیه وسلم نکر بوشا چه لام এমন সময় হঠাৎ এক ব্যক্তি আমাদের সামনে উপস্থিত হলো যার পোশাক ছিল ধব ধেসাদা চুল ছিল ভীষণ কালো তার মাঝে ভ্রমণের কোন লক্ষণ পরিলক্ষিত হচ্ছিল না আমাদের মধ্যে কেউ তাকে চিনতে পারেনি লুকটি নবী সাল্লাই নিকট গিয়ে বসে গেল নিজের হাঁটু তার হাটুর সঙ্গে নিজের হাত তার উরুতে রেখে বলল হে মোহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে বলুন আলহ্লাম বললেন ইসলাম হচ্ছে তুমি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্ল আলহি ও আল্লাহর রসুল আর সালাত প্রতিষ্ঠা করো জাকাত আদায় করো রমদানের রোজা রাখো এবং সামর্থ্য থাকলে হজ করো লোকটি বলল আপনি সঠিক বলেছেন অমর রদিয়াল্লাহ আনু বলেন আমরা বিস্মিত হলাম সে নিজে তার নূপর জিজ্ঞাসা করছে আবার নিজেই তার জবাবকে সঠিক বলে ঘোষণা করছে এরপর লোকটি বলল আমাকে ইমান সম্পর্কে বলুন রসুল্লাহ সাল্লাসাল্লাম বললেন ইমান হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা তার ফিরিস্তাগণ তার কিতাবসমূহ এবং তার প্রেরিত রাসুলগণকে বিশ্বাস করা আখেরাত এবং তা ভালো মন্ত্রের উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করা লোকটি বলল আপনি ঠিক বলেছেন তারপর বলল আমাকে ইহসান সম্পর্কে বলুন রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বললেন এহসান হচ্ছে তুমি এমন ভাবে আল্লাহরের ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আর তুমি যদি তাকে দেখতে নাও পাও তথাপি তিনি অবশ্যই তোমাকে দেখছেন লুকটি বলল আমাকে কিয়ামত সম্পর্কে বলুন জিজ্ঞাসা করা হচ্ছে সে বেশি কিছু জানেনা তখন লুকটি বলল আচ্ছা তার লক্ষণ সম্পর্কে বলুন রসুরুল্লাহ সাল আলাইহি ওসাল্লাম বললেন কেয়ামতের আলামত হচ্ছে তা নিজের মালিককে জন্ম দেবে নগ্ন পদ ও বস্ত্রহীন রাখাল মার্কার লোকেরা উঁচু উঁচু প্রাসাদে লম্ভ করবে অতপর ওই লোকটি চলে যায় আর আমি আরো কিছুক্ষণ বসে থাকি রাসুল আমাকে বললেন হে উমর প্রশ্নকারী কে ছিলেন তুমি কি জানো আমি বললাম আল্লাহ ও তার রাসুল অধিক ভালো জানেন তিনি বললেন তিনি হলেন জিব্রাইল আলহিহি সালাম তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দিতে তোমাদের কাছে এসেছিলেন সম্মানিত উপস্থিতি उक्त हजी अल्लाह सुबहानल निर्देशे हजरत जिब्राह आलामे दिन मौलिक विषय गुरु शिक्षा दिए इसलम की जिनिस शिक्षा दिए इमान क्य जिन के शिक्षा दिए जानते पे इमान शुद्ध मुखे दाबी करा विषय नए बरम इमान होश्स नाम जा लालन करते हैं এমন কোনো কথা বা কাজ কারো তারা প্রকাশ পায় যা ইমানের বিশ্বাসের সাথে সাংঘর্ষিক প্রমাণিত হয় তাহলে সে নিজেকে মুসলমান দাবি করতে পারবে না হাদিসের সর্বশেষ হজরত ইব্রাহ সালাম আমাদেরকে কিয়ামতের একটি বিশেষ আলামত সম্পর্কে অবগত করে গেলেন আর তা হচ্ছে ব্যক্তিদেরকেই মানায় ভালো মানুষের জন্য সমাজ নয় রাষ্ট্র ও সমাজের বড় বড় পদগুলো গুলো নিকৃষ্ট কিছু লোকের হাতে বৃত্তবন্দী হয়ে রয়েছে এতে গেল একটি মাত্র আলামত রসুর সাল্লাম কিয়ামতের আরও অনেক আলামত বর্ণনা করেছেন যা আজ পূর্ণ মাত্রায় প্রতিফলিত হচ্ছে সম্মানিত উপস্থিতি আমরা হাজি থেকে কি শিক্ষা পেলাম কেয়ামতকে আমাদের থেকে ওদূরে নয় ভালো করে মনে রাখা উচিত আজকে আমরা শেষ যুগে বসবাস করছি কেয়ামতের সন্নিকটে আজকেই আমাদেরকে ভয়াবহ ফিতনা ও দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি নিতে হবে অন্যথায় ফিতনার দাবানোরে আমাদের ইমান করে ঝাড়ফার হয়ে যাবে অথচ আমরা টেরো পারো না আল্লাহ সুবাহ ہم ایمان حفاظت کرارک دان کرمین وما علیہ اللہ